कलकार ग् दीपर संगे दीपर चोखे कलकूम मिर्ची नाइनटी एट पॉइंट थ्री ते शान কখনো শুনেছেন মন্দিরে বিয়ে হয় ভাড়া বিয়ে হয় কোর্টে বিয়ে হয় কিন্তু না এখন যেটাকে লোকে বলে নালা সেটাই কিন্তু ছিল গঙ্গার পুরনো কোর্স তাই জন্যই নাম আদি গঙ্গা চাঁদ সদাগরের গল্প পড়েছেন তো সেই চাঁদ সদাগর কিন্তু এই আদি গঙ্গা দিয়ে নৌকো নিয়ে যাতায়াত করতেন ইনফ্যাক্ট আদি গঙ্গাতে একসময় জলদস্যুর উৎপাত ছিল পাইরেটস অব দা গঙ্গা আমাদের যত শ্মশান সবই কিন্তু হয় গঙ্গা না হলে আদিগঙ্গার ধারে নিমতলা কেওড়াতলা সিঁড়িটি সবই কিন্তু তাই কেওড়াতলা সিঁড়িটি এখনো অ্যাক্টিভ কিন্তু চেতলার ভেতরে কলা বাগানের বস্তির মধ্যে আছে এমন একটা শ্মশান যেটা পরিত্যক্ত ধরুন রোড সেটা দিয়ে সোজা হাঁটছেন একটা জায়গায় দুর্দান্ত সুন্দর বিস্কুটের গন্ধ ডিস্ট করে সোজা হাঁটছেন পাঁচশো মিটার পর্যন্ত এগোলে দেখবেন একটি বস্তির মাঝখানে আপনি এসে পড়েছেন আর আপনার পাশেই তর্পণ ঘাট শশাল বহু বছর ধরে এখানে দাহ হয়নি তা ঠিক কিন্তু এটাও বলেন যে আশেপাশের বাড়ি তৈরির জন্য যখন মাটি খোঁড়া হয়েছিল তখন প্রচুর হাড় আর ভাঙা চুড়িও বেরিয়েছিল মাটির তলা থেকে তার মানে কি দর্পণ ঘাট সতীদাহ হতো নাকি বেশ গাছ সুমসমে ব্যাপার কিন্তু এবার কল্পনা করুন শসানে বিয়ে হচ্ছে আসলে ব্যাপারটা কি কলকাতার ভেতরে খানিকটা ফাঁকা জায়গা পরিত্যক্ত শ্মশান তো তাই সে তো জবরদখল হয়ে যাবে এই পাড়ার লোকে দেওয়াল তুলে শ্মশানটাকে ঘিরে সেটাকে এখন একটা কমিউনিটি স্পেস হিসেবে ব্যবহার করছে মানে পাড়ার বিয়ে থেকে শুরু করে অন্য সমস্ত সামাজিক অনুষ্ঠান এখন তর্পণ ঘাট শ্মশানেই হয় তিনটে গ্রাম গোবিন্দপুর সুতানুটি আর কলকাতা থেকে আজকের এই এত বড় শহর কলকাতা তো গ্রাম যদি পাল্টে শহর হতে পারে শ্মশান ও কমিউনিটি হল হতেই পারে কলকাতার গল্প दीपर संगे दीपर चोखे कलकता शुद्म्र मिर्ची 98.3 एट पॉइंट थ्री ते शनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीपर फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची